অষ্টম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ রাখাল রাম লাটু প্রভৃতি সুরেন্দ্রে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন আজ ২৪ ডিসেম্বর বড়দিনে ছুটি চব্বিশ কলিকাতা হইতে সুরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন বেলা একটা হইবে মনি একাকি ঝাউতলায় বেড়াইতেছেন এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চরে মণিকে বলিতেছেন প্রভু ডাকছেন শিবসংহিতা পড়া হবে শিবসংহিতায় যোগের কথা আছে চক্রের কথা আছে মনি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন ঠাকুর খাটের উপর ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন শিবসংহিতা এখন আর পড়া হইল না ঠাকুর নিজেই কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেমাভক্তি প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে অহংতা আর মমতা আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে এর নাম অহংতা এতে ঈশ্বরবোধ থাকে না মমতা আমার আমার করা পাছে পায়ে কিছু আঘাত লাগে গোপীদের এত মমতা তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকত যশোদা বললেন তোদের কৃষ্ণ জানি না আমার গোপাল গোপীরাও বলছে কোথায় আমার প্রাণবল্লভ আমার হৃদয় বল্লভ ঈশ্বরবোধ নাই যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা যদি কেউ বলে না তোর বাবা নয় তাহলে বলবে না আমার বাবা নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক মানুষ সেই ক্ষুধাতৃষ্ণা রোগ শোক কখনো ভয় ঠিক মানুষের মতো রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিছিলেন পিঁড়ে বইয়ে নিয়ে গিয়েছিলেন থিয়েটারে সাধু সাজে সাধুর মতো ব্যবহার করবে যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না যা সেজেছে তাই অভিনয় করবে একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল সে নিলে না উহু করে চলে গেল গা হাত ধুয়ে যখন সহজ বেশি এলো তখন বললে টাকা দাও বাবুরা বললে এই তুমি টাকা নেব না বলে চলে গেলে আবার টাকা চাইছো। সে বললে তখন সাধু সেজেছি টাকা নিতে নাই তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায় সুরেন্দ্র আমরা ছুটিতে গিচ্াম বড় পয়সা দাও পয়সা দাও করে দাও দাও করতে লাগল পাণ্ডারা আর সব তাদের বললুম আমরা কাল কলকাতা যাব বলে সেই দিনই পলায়ন শ্রীরামকৃষ্ণ ও কি ছি ছি কাল যাব বলে আজ পালানো সুরেন্দ্র লজ্জিত হইয়া বোনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম বাবাজিদের কিছু দিলে সুরেন্দ্র আজ্ঞে না শ্রীরামকৃষ্ণ ও ভালো কর নাই সাধু ভক্তদের কিছু দিতে হয় যাদের টাকা আছে তাদের অরূপ সামনে পড়লে কিছু দিতে হয় আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুর সঙ্গে মথুরার ঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হল বসুদেব কৃষ্ণ কোলে লোয়ে যমুনা পার হচ্ছেন আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি বালির উপর ছোট ছোট খোড়ো ঘর বড় কুলগাছ গধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে তারপরে কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল পালকি করে আমায় পাঠিয়ে দিলে অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে মাঠ পার হবার সময় এই ভেবে কাঁদতে লাগলাম কৃষ্ণ রে তুই নাই কিন্তু সেই সব স্থান রয়েছে সেই মাঠ তুমি গরু চড়াতে হৃদয় রাস্তায় সঙ্গে সঙ্গে পিছনে আসছিল আমি চক্ষের জলে ভাসতে লাগলাম বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুঁপড়ির মতো করেছে তার ভিতরে পিছন ফিরে সাধন ভজন করছে পাঁচে লোকের উপর দৃষ্টিপাত হয় দাদশ বোন দেখবার উপযুক্ত বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল আমি তাকে ধরতে গেছিলাম গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম হৃদে ও সেজবাবু দেখেছিল তোমাদের যোগও আছে ভোগও আছে ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি ব্রহ্মর্ষি যেমন সুখদেব একখানি বইও কাছে নাই দেবর্ষি যেমন নারদ রাজর্ষী জনক নিষ্কাম কর্ম করে দেবীভক্ত ধর্মমোক্ষ দুই পায় আবার অর্থ কামও ভোগ করে তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম তোমার দুই আছে যোগ আর ভোগ না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগীর চেহারা শুষ্ক একজন দেবীভক্তকে ঘাটে দেখেছিলাম নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে সন্তান ভাব তবে বেশি টাকা হওয়া ভালো নয় যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে বেশি টাকা হয়েছে কিনা। না নিয়োগী তারও যোগ ও ভোগ দুই আছে দুর্গাপূজার সময় দেখি বাব্বাটা দুজনেই চামর করছে সুরেন্দ্র আজ্ঞা ধ্যান হয় না কেন শ্রীরামকৃষ্ণ স্মরণ মনন তো আছে সুরেন্দ্র আজ্ঞা মা মা বলে ঘুমিয়ে পড়ি শ্রীরামকৃষ্ণ খুব ভালো স্মরণ মনন থাকলেই হল ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন আর তাহার ভাবনা কী